বিসমিলা রহমান রহীম السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثنع عليه الخير كله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 لا مثال له ولا مثين له وله المثل الأعلى في السماوات والأرض ليس كمثله شيء وهو السميع البصير وأشهد أن محمد عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونسح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضا ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فإن أصدق الحديث كتاب الله وغير الحديثة محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وفي رواية للنساء والبيحق وكل دلالة في النار أو كما قال عليه الصلاة والسلام ثم أما بعد يقول الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون حب إليه من والده وولده والناس أجمعين أخرج فل بخاري ومسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن حتى يكون هواه تبعا لما جئت به. في شرح আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি জনাব হাজি মুস্তফা আশাব সাহেব মালখানগর ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত পরিচালক মঞ্চ উপবিষ্ঠ হদরাত উলামায় কেরাম আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত আমার দিনী বায়ু শুরুতে আল্লাহ হব্বুল আলমিনের দরবারে শুকর গুজার মধ্যে এই জন্য যে আল্লাহ সভানা হয়ে তাহলে এই গভীর রাতেও আমাদেরকে আল্লাহ কথা শোনার কোরআন থেকে কিছু কথা শোনার হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আমাকে বলা হয়েছে মঞ্চের পাশেই আমার দিনী বোনেরা মাও বোনেরা আছেন এবং অনেক উপস্থিতি আমি তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে এই গুরুত্বপূর্ণ মাহফিলে কোরআনের এই মাহফিলে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ হাব্বুর আলমিন আমাদের সবাইকে এই মাহফিল থেকে কিছু অর্জন করার তফফিক দান করব আমি আমার সম্মানিত দিদিবাই বোনেরা ওয়াজ মাহফিল আমাদের সমাজে এটি একটি ট্রেডিশনে পরিণত হয়েছে এটি প্রথায় পরিণত হয়েছে যখন শীতকাল আসে তখন দেখা যায় গ্রামে গঞ্জে জায়গায় জায়গায় বাজারে এমনকি এখন মসজিদে মসজিদেও বিভিন্ন মাহফিল হচ্ছে একটা হচ্ছে ওয়াজ মাহফিল যেখানে লোকদেরকে উপদেশ দেয় লোকেরা উপদেশ গ্রহণ করে এটা হচ্ছে ওয়াজ মাহফিল বুঝতে পেরেছেন কিনা আর এটা হচ্ছে আওয়াজ মাহফিল আওয়াজ মাহফিল হচ্ছে একজন বক্তা আসেন তিনি বিভিন্ন সুর দিয়ে একেবারে সুরের মূর্ছনায় আপনাদেরকে একবার কাদান একবার হাসান ঠিক কিনা আর আপনারা মনে করেন যে এরছে ভালো বক্তা তো মনে হয় আল্লাহর জমিনে আর কেউ নেই ঠিক না আপনারা খুব খুশি হন আমি প্রথমে বলবো আমাদের দেশে ট্রেডিশনালি গতানুগতিক পদ্ধতিতে যে ওয়াজ মাহফিল হচ্ছে আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বলার উদ্দেশ্যে বলছি না সেগুলোর অধিকাংশেই মূলত আমাদের টার্গেট থাকে যেটা সেটা হল ওয়াজ মাহফিলে আসবেন এসে আপনি বসে থাকবেন বসে থাকলেই সব ঠিক কিনা আর যাওয়ার সময় সবগুলো মাথায় করে নিয়ে চলে যাবেন ওয়াজটা মঞ্চের মধ্যে ইমাম সাহেবের জন্য অথবা বক্তার জন্য রেখে গেলেন ঠিক কিনা এটাই বাস্তবতা ফলে আমাদের এই গোটা জীবন এক বছর দুই বছরও নয় তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত ওয়াজ মাহফিল্ড করতেছি ওয়াজ মাহফিল শুনতেছি কিন্তু জীবনের পরিবর্তন হচ্ছে হচ্ছে না কেন এমনটা আমরা মনে করি না আমার সম্মানিত দীদী বায়ু বোনেরা সম্মানিত উপস্থিতি আমি আরও করবো আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে এই মাহফিল থেকে যদি আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করার জন্য কিছু নিয়ে যেতে পারি তাহলে এই মাহফিল সার্থক হবে ঠিক কিনা অন্যথায় মালখানগর ইসলাম পাঠাগারের উদ্যোগে শত শত মাহফিল হতে পারবে কিন্তু যদি এই মাহফিলের মাধ্যমে আমার আমলের পরিবর্তন না হয় এই মাহফিলের মাধ্যমে আমার আকৃতার পরিবর্তন না হয় এই মাহফিলের মাধ্যমে আমার চিন্তা চেতনার পরিবর্তন না হয় এই মাহফিলের মাধ্যমে আমার সলাতের পরিবর্তন না হয় আমার রোজার পরিবর্তন না হয় আমার সংশোধন না হয় তাহলে বুঝতে হবে এই মাহফিল শুধুমাত্র মাহফিল উপস্থিত হলাম আর শুনে গেলাম ঠিক না। তখন এটাকে আপনি নাম দেবেন আওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল কিনা কিছু আওয়াজ শুনলেন আর চলে গেলেন এর মাধ্যমে আমরা উপকৃত হতে পারলাম না আমার বন্ধুগণ ওয়াজ শব্দটা হচ্ছে উপদেশ আরবি ভাষার শব্দ এখানে ওলা মাইকার আছেন অনেকে বুঝার কথা এই ওয়াজ উপদেশ উপদেশ তো ওই ব্যক্তির জন্য যিনি উপদেশ গ্রহণ করবেন ঠিক না এখন আপনি উপদেশ দিলেন বা আমি উপদেশ দিলাম কিন্তু উপদেশ যদি আপনি গ্রহণ না করেন এই উপদেশের মূল্য না দেন তাহলে উপদেশ কোন লাভ হবে কিনা এই কবিতাটি আলি আবিত আলেবের দিকে রেসপত করেছেন কিন্তু শুদ্ধ নয় শুদ্ধ হচ্ছে এটি পরবর্তী সময়ে সম্ভবত জেনারুল আব্দ রাহমদুল আলাই বলেছিলেন সেটা হলো ইন ইউবা হল ইউ তিনি তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেন না তোমাকে উপদেশ দিলাম যদি তুমি আমার উপদেশগুলো গ্রহণ করো তাহলে তুমি উপকৃত হবে কারণ উপদেশ যাকে দেয়া হয় তাকে তিনি উপদেশ নিলেই তিনি উপকৃত হবেন কিন্তু তোমাকে একটা জিনিস উপদেশ দিয়ে বলে দিচ্ছি কিন্তু এই উপদেশগুলো খুব সহজলভ্য পেয়ে গেলে পিতার কাছ থেকে কিন্তু পৃথিবীর কোনো দোকানে এগুলো বিক্রি হয় না পৃথিবীর কোনো মার্কেটে এর জন্য বিক্রি হয় না করে বন্ধু কোন বন্ধুকে উপকর হিসেবে দেয় না সুতরাং পিতার কাছ থেকে খুব সহজলভ্য উপদেশ পেয়ে গেলে সেটাকে নিজের জীবনে যদি বাস্তবায়ন না করো তাহলে তুমি এর মাধ্যমে উপকৃত হতে পারবে না বন্ধুগণ কোরআন এবং হাদিসের কিছু কথা যেগুলো আমাদের জীবনের জন্য খুব প্রয়োজন আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি যদি আপনারা মেহরবানি করে একটু মনোযোগ দেন তাহলে আমি আলোচনা করব অন্যথায় আপনাদের কষ্ট দিব না কি মনে করেন শুনবেন তো ইনশাল্লাহ আমার বন্ধুগণ আমার বন্ধুগণ একটু সামনের দিকে আসুন আমরা আপনাদেরকে একটু সামনের দিকে আসার জন্য অনুরোধ করছি একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করিনি আসুন সামনের দিকে আসুন পেছনে কিছু ভাই দাঁড়িয়ে আছেন যাতে করে তারা বসতে পারেন আমার বন্ধুগণ প্রিয় বাইবেরা আমি বলতেছিলাম যে রাত কিন্তু অনেক হয়ে গিয়েছে এবং অনেক দীর্ঘ আলোচনা করা আমি খুব পছন্দও করি না অনেক লম্বা আলোচনা করাকে আমি খুব পছন্দ করি না কিন্তু আমি একটি মৌলিক বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চিন্তা করেছি এর সাথে কিছু ইন্ট্রোডাকশান দিব ইন্ট্রোডাকশানটা অনেক দীর্ঘায়িত করবো না ইন্ট্রোডাকশন হচ্ছে ভূমিকা মানে আলোচনার আগে যা বলা হয় এটাকে কি বলা হয় ভূমিকা বলা হয় বুঝতে পেরেছেন তো এই আলোচনার আগে কিছু কথা বলবো এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এটি একটি কিতাব নওয়াজ নামে একটি কিতাব আছে ওই কিতাবের মধ্যে একটি কাহিনী পড়েছিলাম এই কাহিনীটি এই ঘটনাটি এর সঠিক কোন সনদ আছে বলে আমার জানা নেই বুঝতে পেরেছেন এবং আমি চেষ্টা করে কোথাও থেকে কোনো সনদ বা সূত্র পাইনি এটা কি দরিফ না শুদ্ধ নয় না মিথ্যা কথা কিচ্ছু জানি না বাকি আপনার হয়তো প্রশ্ন করতে পারেন যে সাইফুল্লা ভাই তাহলে আপনি এটা বলতেছেন কেন বলতেছি ঘটনার মধ্যে আমাদের জন্য কিছু শিক্ষা আছে এই জন্য কিন্তু ঘটনাটাকে সত্যায়িত করার জন্য নয় বুঝতে পেরেছেন তো একটি কথাও আমার এই মুখ থেকে আল্লাহ বের হবে না যদি সেটা হাদিস না হয় তাকে বুঝতে পেরেছেন এই আমরা বলে দিচ্ছি প্রত্যেকটি বক্তব্যে রেফারেন্স বলে দিচ্ছি আপনাদের কাছে সুতরাং নামাজুর কোদা যারা পড়েছেন বা পড়তে পারেন তারা একটু পড়ে দেখে নেবেন এই এর মধ্যে লিখেছে যে হিজাজ থেকে এক তিনি চিন্তা করলেন যে যে বস্রার এক নগরীতে তিনি আসছেন যে এই নগরীর মানুষ তারা যে মুসলমানদের অবস্থাটা একটু জানা দরকার যে এদের মুসলমানের অবস্থা কি যেমন মনে করেন আমি এই অঞ্চলে আর আসিনি এটা হচ্ছে এটা হল কি জায়গা বলেছে নগর ঠিক আছে সিরাজদ্দি খা মালখানগর আমি আর কোনোদিন আসিনি বুঝতে পেরেছেন তো এখন আমি এখানে আসলাম আমি জানতে চাইব যে আসলে এখানে মুসলমানরা কি অবস্থা আছে তারা কি আদৌ ইসলামের উপর প্রতিষ্ঠিত আছে কিনা ইসলাম যেভাবে জীবনযাপন করতে বলেছে সেভাবে জীবনযাপন করছে কিনা আমার বন্ধুগণ বায়ু বোনেরা ঠিক হিজাজ থেকে ওই ব্যক্তি যখন বস্তার কোনো এক নগরীতে আসলেন কোন এক জনপদে আসলেন তিনি জানতে চাইলেন যে এই এলাকার মানুষগুলো কেমন মুসলমান এই এলাকার মুসলমানদের অবস্থা কি একটু জানি একটু খোঁজখবর নেই মুসলমানদের খোঁজখবর নিতে হলে কি মানে সিনেমা হলে যাবে না মুসলমানদের খোঁজখবর নিতে হলে কোথায় যাবে মসজিদে যাবে স্বাভাবিক কথা আপনারা তো খুব ভালো জ্ঞানই দেখা যাচ্ছে সিরাজি খান লোক তো জ্ঞানই দেখা যাচ্ছে মার্শাল্লাহ মুসলমানদের খোঁজখবর নিতে হলে তাহলে কোথায় যাবে মসজিদে যাবে এই লোক মসজিদে গেল মসজিদে যাওয়ার পরে তিনি দেখলেন যে মসজিদে মসজিদ আদান দিচ্ছেন মাজিন আজান দিচ্ছেন আজান শুনলেন মোয়াজিনের আজান শুনতে শুনতে মোয়াজিন বলতেছে আমরা কি এরকম আজান দিই কিনা আপনারা কিভাবে আজান দেন সাধুদ রসুল সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আজান দেয় আর এখানে আজান দিচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ ধারণা করেছে আরে লোকের কান খেরা হয়ে গেল কি ব্যাপার কি আজান দিচ্ছে এটা কেন এমন আজান দিচ্ছে। এটা আবার কোন ধরনের মহাজিন কি কারণে এমন আজান দিচ্ছেন আজান শেষ হওয়ার পর মুজ্দিনকে ধরল এটা স্বাভাবিক কথা যদি আপনারাও শুনেন মুকে গিয়ে ধরবেন না মুয়াজদিনকে গিয়ে আজান শেষ হওয়ার পর মোয়াজ্দকে গিয়ে ধরলো বলে যে এই মোয়াজ সাহেব তুমি এইভাবে আদান দিচ্ছ যে আমরা তো এইভাবে আজান দিই না আমরা তো মোহাম্মদ সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য দেই আর তুমি এই ধরনের আদান দিলা কেন বলি যে দেখো আমি একজন ইয়াহুদি মারছেন সত্য ঘটনা বলে দিচ্ছেন বলতেছেন আমি একজন ইয়াহুদি আমাকে এই মসজিদের মোয়াজিনের দায়িত্ব দেওয়া হয়েছে যখন মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছে তখন আমি তাদের সাথে শর্ত করেছি আমি তো এটা বিশ্বাস করি না আমার এই বিশ্বাস নেই যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল এটা তো বিশ্বাস করি না সুতরাং আমাকে আদান দেওয়ার জন্য তোমরা দায়িত্ব দিচ্ছ আমি আদান দিব কিভাবে তখন তাদের সাথে আমার চুক্তি হয়েছে যে আমি আদান দিব আদান দিব যে আমি সাক্ষ্য দিচ্ছি রসুদ তারা আমার সাথে এই চুক্তিতে একমত হয়েছে তারপরে আমি এখন মসজিদের আদান দিচ্ছি লোকটি হতবাক হয়ে গেল মসজিদ মসজিদের মহাজিন তারপর আবার মসজিদের মধ্যে আজান দিচ্ছে এই কথা বলে কথা বলে যে এই ইমাম কোথায় ইমামের সাথে সাক্ষাৎ করি বলে যে ঘটনাটা জানার জন্য তো ইমামের সাথে সাক্ষাৎ করলে হয়তো ইমাম বলতে পারবে কেন ইয়াহুদী মোয়াজ ঠিক না ইহুদি মোয়াজিন নিয়োগ দিল কেন বলে ইমাম কোথায় এই মসজিদের একটু ইমাম সম্পর্কে বলো ইমামের পরিচয় দাও আমি ইমামের সাথে একটু দেখা করতে চাই বন্ধুগণ বলল যে এই যে মসজিদের পাশে দোকান আছে এই দোকানে যাও দোকানে গেলে দোকানে যে ব্যক্তি বসে আছে সেই হচ্ছে ইমাম সুতরাং ইমামের কাছে যাও হতাশ হয়ে তিনি ইমামের কাছে গেলেন ইমামের কাছে যাওয়ার পর বলে যে এই তুমি কি মসজিদের ইমাম বলে যে হ্যাঁ আমি কি আরে মসজিদের ইমাম মসজিদের ইমাম তুমি মসজিদের পাশে দোকান দিয়ে মদ বিক্রি করতেছো মসজিদের পাশে দোকান দিয়ে মদ বিক্রি করতেছো বাবা কি বলতেছো এটা তোমার মাসান দিচ্ছে পরিচালনা করার মতো কোন লোক নেই কোন লোক সহযোগিতা করে না মসজিদে ছোট্ট একটা দোকান আছে ছোট্ট একটা মসজিদ একটা আছে ক্ষেতের জমিন আছে সেখানে কিছু আঙ্গুর হয় এখন আঙ্গুর যদি এইভাবে বিক্রি করে দাম পাওয়া যায় না এলাকার মানুষ মদ খায় আঙ্গুর খায় না আমাদের এদেশের লোক আছে না এরকম ভালো জিনিস বিক্রি করে খারাপ জিনিস খায় ঠিক না এরকম আছে না তো এলাকার মানুষ এলাকার মানুষ মদ খায় এলাকার মানুষ কি খায় মদ খায় কিন্তু তারা আঙ্গুর খায় না এখন মসজিদের খাতিরে মসজিদের সুবিধার্থে আমি চিন্তা করেছি যে মসজিদটা চালানো দরকার আজান দেওয়ার জন্য আর আমি মসজিদ পরিচালনা করার জন্য মসজিদের ইমাম সাহেব মত বিক্রি করে মসজিদের কিছু ইনকাম হয় সে ইনকাম দিয়ে মসজিদটা পরিচালনা করি নজিল্লা অনেক দীর্ঘ ঘটনা এই ঘটনা যদি আমি শেষ করি তাহলে আজকের আলোচনা শেষ হয়ে যাবে এই জন্য এখানে আমার বন্ধুগণ ঘটনা উদ্দেশ্য নয় আমি প্রথমে আপনাদেরকে ইন্ট্রোডাকশনে বলেছি কোনো ঘটনা গল্প গাল গল্প করার লোক আমি সাইফুল্লাহ নই বুঝতে পেরেছেন কিনা শুধু এই ঘটনাটি উল্লেখ করলাম এই জন্য মুসলমানদের অবস্থা এমন পর্যায়ে আজকে পৌঁছে গিয়েছে যে মুসলমানদেরকে তালাশ করার জন্য তাদের ইসলাম সম্পর্কে জানার জন্য আজকে যদি খোঁজ খবর নেওয়া হয় তাহলে এরছে চেয়ে ভালো সংবাদ আমাদেরকে দিতে দিতে পারবে না দিতে পারবে গাল গল্প দিয়ে মাহফিল আলোচনা ভরপুর করে দেওয়া হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহামের হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই ঠিক এই শিক্ষা নেয়ার জন্য মূলত আজকের আমাদের যে অবস্থা আপনি ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেন চালু করে দেওয়া হয়েছে ঠিক কিনা ঠিক কিনা আপনি দেখবেন এখন মসজিদের মধ্যে পর্যন্ত দেখবেন মসজিদের ইমাম সাহেব তিনিও কোথাও কোথাও দেখা যায় যে কিছু বেদাত করে একটু মানে বলছেন ভাইজান আমার সাথে কথা হয় মাঝে মধ্যে ইমাম করবেন না বা ওলামাইকে রাগ করবেন না কারণ আমি জন্য জন্য হট করার বক্তব্য দিচ্ছি না শুধু এটি বুঝার জন্য যে অনেক সময় মসজিদে ইমাম আমার মসজিদে যে মসজিদে আমি সলা তাদের থাকি ইমাম সাহেব আমাকে বললেন যে সাইফুল্লা ভাই আমাদের এই মসজিদে জুমার দিনে জুমার দিনে ওই মসজিদে শুধু জুমার দিনে মসজিদের দানবক্সের মধ্যে অষ্টাশি হাজার টাকা উঠে সেখানে ইমাম সাহেবকে দেয়া হয় থাকে ছয় হাজার টাকা বেতন নাউজবিল্লা বলেন নাউজবিল্লা তাহলে এই লোকটা জীবনযাপন করবে কিভাবে কিভাবে সে সত্যিকার অর্থে হক কথা বলবে তার জীবন জীবনযাপন করাই তো কঠিন হয়ে যাবে ঠিক কিনা দেখা যায় আমাদের বন্ধুরা কেউ ভুলের মধ্যে সেভাবে বিভিন্ন যদি তাদের সত্যিকার সম্মান করা হতো ইমামের মর্যাদা তাদেরকে দেওয়া হতো তারা এগুলো প্রয়োজন হতো না ঠিক কিনা এ ধরনের বিষয়ে প্রয়োজন হতো না তারা বেদান্তের যে কাজগুলো আছে সেগুলোর মধ্যে নিজেদেরকে সম্পর্কিত করতো না আমার বন্ধুগণ এই জন্য আজকে কিন্তু অবস্থাটা বেগতিক হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ ইসলাম আমাদের কাছে অপরিচিত হয়ে গিয়েছেন করেন বেদা ইসলাম একদিন ইসলাম অপরিচিত ভাবে আমাদের কাছে আত্মপ্রকাশ করেছিল যখন ইসলাম এসেছে এই পৃথিবীর মধ্যে ইসলামের আবির্ভাব হয়েছে তখন ইসলাম নিজের পরিচয় শুধু দিয়েছে এখানে আর কারো কাছে পরিচিত ছিল না ঠিক ইসলাম অপরিচিত ছিল আবার অপরিচিত হয়ে যাবে আজকে ইসলাম আমাদের কাছে অপরিচিত হয়ে যাচ্ছে ঠিক ঠিকা ইসলামের কথাগুলো বলেন বলেছে ভাই এই নতুন নতুন কথা ঘর থেকে বের করলেন আরে নতুন কথা নয় আমার ভাই বৌ বন্ধুরা এগুলো নতুন কথা নয় আজ থেকে সাড়ে চোদ্দার্থক্য থাকতে পারে কিন্তু এগুলো নূতন কথা নয় বুঝতে পেরেছেন কিনা এগুলো নতুন কথা নয় এখন অনেক ভাইকে দেখা যায় যখন সহি কথাগুলো কোরআন এবং হাদিস থেকে বলেন সহি যখন তুলে ধরেন এটাকে ঠিক হয়েছে আপনারা কি মনে করেন এটা উচিত সাথে আপনারা দ্বিমত হতে পারে মতবার্তুক হতে পারে ইতালাফ হতে পারে এই কারণে আমরা মুসলমানরা যদি নিজেদের মধ্যে কোন দল ফেতনা তৈরি করে থাকি তাহলে মুসলমানরা লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে আমার বন্ধুগণ আজকে মুসলমানরা কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমানদের দুশ্মন বাহির থেকে আসছে না মুসলমানদের দুশ্মন মুসলমানরা আজকে ঠিক কিনা আজকে মুসলমানদের দুশ্মন মুসলমানদের মধ্যে রয়ে গেছে एर कारण हम सत्यार जी इसलमोद्लाम तीन हिसे रेखे गेन से, गे से। नहीं। एक भारतवर्षे पूरा भारतवर्षे इसलम शिखा हतो विभिन्न पुथी के मुरब्बी आलेमारा आ কত সাল থেকে কত সাল পর্যন্ত মানুষ ইসলামকে গ্রহণ করতো পুথি থেকে এগুলো বর্ণিত আছে ঐতিহাসিক ভাবে শিক্ষিত বিষয় ইসলামের জ্ঞান নেওয়ার জন্য লোকেরা পুঁথি পড়ত গ্রামের মধ্যে এক জন লোক থাকতো যিনি পুঁথি পড়তে পারতেন আর বাকি লোকেরা ওই পুঁথি শুনে শুনে ইসলাম গ্রহণ করতো ইসলামের বক্তব্য দিত আমাদের মধ্যে কান্নাকারি করতো ঠিক কিনা এক সময় ইসলামের উৎস ছিল পুথি পুঁথি থেকে জ্ঞান নিত আমার বন্ধুগণ এরপর পুঁথি যখন হারিয়ে গেল পুঁথির বক্তব্য যখন মানুষ আর গ্রহণ করলো না তখন দেখা গেল যে কিছু বই আসছে বিশাল সিন্ধুর মতো কিছু কিছু বই আছে বিশাল সিন্ধুর মতো যেগুলো থেকে ইসলামের রেফারেন্স হিসেবে গ্রহণ করেছে লোকেরা সেগুলো ইসলামের রেফারেন্স হিসেবে গ্রহণ করত সেখান থেকে মনে করত যে ইসলামের জ্ঞান নিয়েছে কিন্তু আমার বায়ু বন্ধুরা আমার দিনী বায়ু বোনেরা আজকের এই ইনফরমেশনের যুগে এটাকে ডিজিটাল যুগ বলা হয় কি যুগ বলা হয় ডিজিটাল যুগ আমি আমি আপনার জানিন টিভিতে প্রশ্ন উত্তর দিয়ে থাকি আমি কিন্তু আসলে বড় আলেম না এখানে হয়তো ওনারা বলেছেন আর কি আলেম আসলে আমি আলেম না আমি তো আলমে আলিম অফ নলেজ জ্ঞান অর্জন চেষ্টা করি কিন্তু আসলে আমি আলেম নই কিন্তু চেষ্টা করে যাচ্ছি আমিন আমার বন্ধুগণ তখন ওই জিদ্ধাতে ভাই আমাকে বললেন সাইফুল্লা ভাই কিছু কিছু প্রশ্নের ব্যাপারে আমাদের কাছে প্রশ্নের উত্তর ভালো লাগে কিন্তু এগুলো নিয়ে লোকদের মধ্যে বিতর্ক তৈরি হয় বিতর্ক তৈরি হয় এখন আপনি মানে এই বিষয়গুলোকে একটু প্রত্যেক শুক্রবারে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি সেখানে কোরআন এবং হাতিজের কথাগুলো কিভাবে বলি তো আমার বন্ধুক তিনি যখন আমাকে বললেন যে সৈফুল্লা ভাই এগুলোকে এড়িয়ে যেতে পারেন না তখন আমি বললাম ভাই এড়িয়ে যেতে পারি আমি এড়িয়ে যাওয়াটা আমার জন্য সহজ কঠিন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছেন সূর্য উদিত হয়ে গিয়েছেন সূর্য উদিত হয়ে যাওয়ার পরে সেটি দিন হয়ে গিয়েছে এখন আর রাত বলার কোনো সুযোগ নেই আমি যদি সেটাকে রাত হিসেবে প্রমাণ করার চেষ্টা করি আমি যদি সেকে রাত বলি তাহলে ভুল হয়ে যাবে মানুষ আমার বক্তব্যকে উপেক্ষা করবে মানুষ আমার বক্তব্য গ্রহণ করবে না তিনি <tickina> বলেন <tickina> তোমার জানা ছিল না তুমি জানতে পারো নি সময় তোমাকে সেটা জানিয়ে দেবে আজকে ইনফরমেশন এমনভাবে মানুষের কাছে পৌঁছে গিয়েছে কোরআন হাদিস মানুষের কাছে পৌঁছে গিয়েছে এখন যদি আপনি যতই ডাকা দেন না কেন যতই ঢাকেন না কেন আমি আলেম সমাজদেরকে বলছি যতই আপনি সেটাকে গোপন করার জন্য চেষ্টা করেন না কেন মানুষের কাছে আপনি কি হয়ে যাবেন হেও হয়ে যাবেন বন্ধুগণ আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই ইসলামের কোন বক্তব্য গোপন করার দায়িত্ব কোনো আলেমের আছে কিনা বলেন না ইসলামের কোন বক্তব্য গোপন করার কোন দায়িত্ব কোন আলেমের নেই ইসলাম যে কথাগুলো বলেছে বলেছেন রসুল সাল্লাহাম হাদিসের মধ্যে যে বক্তব্য গুলো দিয়েছেন সেগুলো আমাদেরকে স্পষ্ট করে লোকদের কাছে তুলে ধরা হচ্ছে আমাদের দায়িত্ব দিবে আজকে দেখেন ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে এইভাবে সোশ্যাল যে মিডিয়াগুলো আছে এই মিডিয়াগুলোর মাধ্যমে আজকে আমরা এমন জ্ঞান লাভ করতে পারছি যেগুলো আমি কোনো দিন জীবনে লাভ করতে পারিনি ঠিক কিনা তুলে ধরা ঠিক কিনা আপনারা কি মনে করেন বন্ধুগণ এটি অপরিহার্য বিষয় আজকের আলোচনার ইন্ট্রোডাকশনের মধ্যে এই কথাগুলো বলার পর আলোচনার মূল বিষয়ের দিকে আমি যাব। রাত গভীর হয়ে যাচ্ছে জন্য অনেক দীর্ঘ আলোচনা করবো না তারপরেও আমি আপনাদের কাছে ইনশাল্লাহ যখন আপনাদের মধ্যে কোন ব্যক্তি মনে করবে যে আর আলোচনার দরকার নেই আমরা বিরক্ত হয়ে গিয়েছি হাত উঠাবেন আমি সাথে সাথে আমার আলোচনা বন্ধ করে দেব কোন দরকার নেই কারণ আল্লাহ হাবুল আলামিন তোমরা বিরক্ত না হবে তোমরা যদি বিরক্ত হয়ে যাও তাহলে আল্লাহ তালা বিরক্ত হয়ে যাবেন সুতরাং তোমরা বিরক্ত হওয়া পর্যন্ত কোনো ওয়াজ মাহফিল চলবে না বুঝতে পেরেছেন কিনা বিরক্ত হয়ে যাবেন ওয়াজ মাহফিল শেষ জোর করে কাউকে ডোজ দেওয়া যায় যাচ্ছে জায়জ নেই সুতরাং না কাজ আমরা করবো না কিন্তু কয়েকটি কথা খুব গুরুত্বপূর্ণ যেগুলো বললেই না বললেই নয় সেই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি আল্লাহ হর্বুল আলমীর কাছে দোয়া কামনা করছি আমার বন্ধুগণ আল্লাহ তালা কাছে ফরিয়াদ করছি আল্লাহ আল্লাহরবুল আলমীর মেতেবানি করে আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং শোনার তহফিক দান করবুন আমি আমার বন্ধুগণ পুরানে কেরিমের সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি কত নম্বর আয়াত বললাম সুরা বলে দিন কোরআনে করিমের মধ্যে যতগুলো আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ নির্দেশ দিচ্ছেন মানে এর পরের বক্তব্যটি আল্লাহ হরব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘোষণা বুঝতে পেরেছেন কিনা একটা ঘোষণা আসতেছে তিনি বলেন যে এখন একটি ঘোষণা আছে ঘোষণাটি বলে দিচ্ছি কোরআনের মধ্যে পুরো কোরআনটাই আল্লাহর কালাম ঠিক কিনা না কোরআনের মধ্যে কারো কালাম আছে কারো কোনো বক্তব্য আছে কিনা আমার বন্ধুগণ বাম দিক থেকে কোন দিক থেকে এই কিতাবের মধ্যে কোন ধরনের কোন ধরনের আল্লাহ হাব্বুল আলমিনের কালাম ছাড়া আর কিছু এই কিতাবের মধ্যে নেই এটা বুড়েটাই কার কালাম আল্লাহর কালাম আল্লাহ হাব্বুল আলমিনের কালাম সত্যি কথা হচ্ছে আমরা আল্লাহ এই কালামটাও বুঝি নেই দুঃখজনক ঠিক কিনাতেলাওয়াত করেন সালাতের মধ্যে আমার বায়ু বন্ধুরা একবার দুইবার নয় অন্তত পক্ষে প্রতিদিন সুরায় ফাতেহা তেলাওয়াত করে যাচ্ছি সালাতের মধ্যে অথচ এই সুরার অর্থটুকু পর্যন্ত জানতে পারলাম না এটা কেমন কথা এটা কি আমরা একটু উপলব্ধি করি না যে আমার আল্লাহ তার এই কথাগুলো কি বলছেন আমাকে একটু শুনি একটু বুঝি এই চেষ্টাটুকু করা দরকার আছে কিনা আপনার কি মনে করেন আমাকে অনেকে মনে করে থাকেন যে অনেকে বলেন যে আমাদের সময় শেষ সাইফুল্লাহ ভাই আপনি এখন বলতেছেন সুরা ফাতা বোঝার জন্য সময় কারো শেষ আছে না শেষ কখন যখন মৃত্যু এসে যাবে। উ যখন আপনার কাছে এসে যাবে তখন আপনার সময় শেষ হয়ে যাবে এর আগে আপনার সময় কোনদিন শেষ হবে না যতটুকু পারেন চেষ্টা করে যান যতটুকু পারেন চেষ্টা করে যান আমার দিন কাছে মর্যাদা নির্ধারণ করা হবে এই কিতাব অনুসারে এই কিতাবের মর্যাদা আপনি কতটুকু দিয়েছেন তার উপর নির্ভর করবে কেয়া আমতের দিন আপনার অবস্থা বুঝতে পেরেছেন কিনা আমি সেদিকে আলোচনা করতে চাই না আল্লাহ সব সুরাল ইম্রানী কৃষ্ণ আয়তের মধ্যে সাদ করেন আপনি বলুন তোমরা আল্লাহকে ভালোবাসো আমাদেরকে বলতেছে কাদেরকে বলছে। ইমানদারদেরকে বলছে হে ইমানদাররা তোমরা যদি এই দাবি করো যে আমরা আল্লাহকে ভালোবাসি এটা দাবি করলে তোমাদের কাজ কি তোমাদের দায়িত্ব অনুসরণ করলেই তোমরা আল্লাহকে ভালোবাসার যে দাবি রয়েছে সেই দাবি কি করতে পারবে প্রমাণ করতে পারবে অন্যথায় প্রমাণ করতে পারবে না বন্ধুগণ আপনি আপনার বাড়ির দর যায় একটা জমিন নিয়ে দাবি করলেন বলে যে এই জমিনটা আমার এই জমিনটা কার আমার দাবি করলেন শুধু দাবি করলে কি যথেষ্ট হয়ে যাবে হ্যাঁ দাবি করার সাথে সাথেই আপনাকে বলবে ভাই দলিল নিয়ে আসেন এই জমিন যে আপনার এর দলিলটা কি দলিল নিয়ে আসেন যতক্ষণ পর্যন্ত আমার ভাই ও বন্ধুরা আপনি দলিল দেখাতে পারবেন না ততক্ষণ পর্যন্ত এই জমিন আপনার সাব্যস্ত হবে না এই দাবি আপনার সাব্যস্ত হবে না বুঝতে পেরেছেন না। ঠিক অনুরূপ ভাবে দলিল তোমাদেরকে দিতে হবে দলিল দিতে হবে দলিল ছাড়া এই দাবি করা যথেষ্ট হবে না আপনারা দেখবেন আপনাদের এখানে আমি দেখেছি কোথায় কোথায় মানে আশিকের আসুল আসে কি ঘোদা এই সেই বহু লোক পাওয়া যায় এখন ঠিক না এই দেশে বহু বিশ্বের দেশ পৃথিবীর কোথাও আর দেখি নাই পৃথিবীর কয়েকটা দেশে আল্লাহ তালা নিয়েছেন কিন্তু পৃথিবীর কোথাও এমনটা দেখি নাই বহু বিশ্বের দেশ এখানে বুঝলে বিশ্ব অলিও পাওয়া যায় বিশ্ব কুতুবও পাওয়া যায় কুতুবুল আক্ত পাওয়া যায় বিশ্ব সব বিশ্ব ঠিক না কারণ কি আমার বন্ধুগণ সাধারণ মানুষদেরকে আমার এই ভাইয়েরা যারা কোরআ এবং হাদিস পড়ে নাই তাদেরকে আপনি হাইকোর্ট দেখানোর জন্য চেষ্টা করতেছেন তাদেরকে আপনি হাইকোর্ট দেখাচ্ছেন তখন বিশ্ব বিশ্ব বলবেন আপনি মনে করবেন যে মনে হয় এর মধ্যে কিছু আছে আসলে আছে কিনা আসলে ভুয়া ভুয়া বিশ্বে ভরপুর হচ্ছে এই আমার এই সমাজ আউজবিল্লাহবিল্লাহ আমার আল্লাহ সুবাহতলা বলতেছেন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো তোমরা আল্লাহর ভালোবাসার দাবি করো তাহলে আল্লাহর ভালোবাসার দলিল দিতে হবে আল্লাহর ভালোবাসার দলিল হচ্ছে কি রাসুলের অনুসরণ আল্লাহর ভালোবাসা দলিল হচ্ছে কি রাসুলের অনুসরণ আমার বন্ধুগণ এত তফসিরের মধ্যে হাসান বসরি রহমতুল্লা বলেন এবং রহমতুল্লাহ রাই তার তফসিলের মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেন একদল লোক আমাদের সমাজে একদল লোক আছে বলে যে আরে যা বলেন আমাদের নামাজ রোজা না থাকলে কি হবে অন্তর ঠিক আছে আছে কি এরকম লোক একদল লোক আছে বলে যে সব ঠিক আছে আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক আছে আরে বাবা আল্লা সাথে সম্পর্ক ঠিক থাকলে আল্লাহ তৈরি করার সম্পর্ক প্রতারণা করা হচ্ছে আমার বন্ধুগণ হাসান বসির রহমতুল বলেন একজন লোক আল্লাহ ভালোবাসার দাবি করে বসলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই আয়াতের মাধ্যমে কঠিন পরীক্ষার মুখোমুখি করলেন বললেন যে ঠিক আছে আল্লাহর ভালোবাসার দাবি করতেছ আসো আল্লাহর ভালোবাসার দাবি যদি করো তাহলে আসো কি আসো কি আসো হচ্ছে এই আল্লাহবাস আল্লাহর ভালোবাসার দলিল মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহর ভালোবাসার দলিল হচ্ছে রাসুলকে কি করতে হবে অনুসরণ করতে হবে আমার বন্ধুগণ রাসুলকে যদি কেউ অনুসরণ না করে তাহলে সে আল্লাহর ভালোবাসা পাবে কিনা كوخونو بابنا الله ربالو باشا كوخونو الله ربالو باشا كوخونو بابنا اي جنو شيخ الاسلام ابن القييم رفتول لا يتركوا بيتر مدتيني بولين تعشي الاله و تزعم حبه تعشي الاله و تزعم حبه هذا محال في القياس بديع لو كنت صادقا في حبه لأتعته إن المحب لمن يحب يطيع تعشي الاله. হ্যাঁ হ্যাঁ এটি অসম্ভব বিবেক দিয়েই বুঝা যায় যে আল্লাহর ভালোবাসা যদি কেউ দাবি করে থাকে তাহলে অবশ্যই তাকে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করতে হবে যদি তুমি তার দাবিতে তার ভালোবাসার দাবিতে সত্যবাদী হও আল্লাহর ভালোবাসার দাবিতে সত্যবাদী হও রাসুরের ভালোবাসার দাবিতে সত্যবাদী হও আতা অবশ্যই রাসুরের আনুগত্য করতে তাহলে আপনি দাবি করতেছেন কিন্তু রাসুলকে অনুসরণ করতেছেন না আমার বন্ধুগণ এটা বললাম আল্লাহ রব্বুল আলমিন তার ভালোবাসার দলিল হিসেবে বেশ করে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে সেই দলিল হচ্ছে রাসুলের আনুগত্য করতে হবে কি করতে হবে রসুলের আনুগত্য করতে হবে এবার আসেন্লাম আবু বলেন রসুলের স্বাদ করেছেন কি বলতেছেন খুব সুন্দর একটি কথা এবং উম্মাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুসংবাদ আমার বন্ধুগণ আপনাকে বিরক্ত হয়ে গেছেন নাকি বন্ধ করে দিব আরো বলবো না বন্ধ করব আমার বন্ধুগণ যারা বিরক্ত হয়ে গেছেন একটু ধৈর্য ধারণ করুন খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি আমার নবী সাল্লাহ আলীসাল্লাম এই হাদিসের মধ্যে সাথ করতেছেন খুব সুন্দর একটি সুসংবাদ দিচ্ছেন জানাতে যাবে ভালো কথা কিন্তু এটা কিন্তু লাগিয়ে দিয়েছেন যদি এই কিন্তু না থাকতো তাহলে কি হতো তাহলে সবাই জান্নাতে চলে যেতে পারত আমার নবী সাল্লাহ বলেন এবার একটা অদ্ভুত কথা জান্নাতে যেতে চায় না এখানে কে কে আসে হাত উঠান্ত আসে নাকি কেউ হ্যাঁ কেউ কেউ তো এমন হবে না উম্মাতের মধ্যে এমন ব্যক্তি তো কেমন পর্যন্ত পাওয়া যাবে না যে বলবে যে আমি জানাতে যেতে চাই না অতী সাল্লা হাদিসের মধ্যে স্পষ্ট করে মধ্যে সবাই জান্নাতে যাবে সবাই জান্নাতে যাবে যে জান্নাতে যেতে অস্বীকার করলো সে জান্নাতে যেতে পারবে না যে জান্নাতে যেতে অস্বীকার করলো সে জান্নাতে যেতে পারবে না সাহাবিরা বিষয়টা বুঝতে কঠিন হয়ে গেল কারণ আজ রাসুল সাল্লা উল ইসলামের সাহাবিরা রসুল সাল্লাহ ইসলামকে ভালোবাসতেন ঠিকই না এত বেশি ভালোবাসতেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের বক্তব্যকে ভালোবাসতেন রাসুল্লাহামের হাদিসকে ভালোবাসতেন রাসুল্লাহ সাল্লা উসলামের কথাকে ভালোবাসতেন সব কিছুকে ভালোবাসতেন বুঝতে পেরেছেন কিনা এমন ভাবে ভালোবাসতেন যে রসুল্লাহ সাল্লাহাম কোন কাজ করতে বললে জিজ্ঞেস করতেন না আল্লাহ রাসুল এটা কি আমাদের উপর ফরজ করছেন না সুনত করছেন আমরা কোনোদিন এই কথা জিজ্ঞেস করতাম না আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম যখন কোনো কাজ আমাদেরকে করতে বলতেন অথবা কোনো কাজ রসুল্লাহকে করতে দেখতাম তখন এটা জিজ্ঞেস করতাম না হে আলদার রাসুল সাল্লাহ আলী আসসালাম এটা কি ফরজ না সুনত না নফল আজকে আমাদের কাছে আসে যে হুজুর এটা কি ফরজ না শূন্যত বলে শূন্য শূন্য নয় যেটা ফরজ না হলে বাদ দিয়ে দেন কোন রকম সারাই দেন আমাদেরকে একটু সহজ করে দেন না মনে হয় যেন আমি দিনের কোন এমন ব্যক্তি আসছি যে আমার কর্তৃত্ব আছে দিনের মধ্যে কিছু কমানোর আর বাড়ানোর আমাদের কারো কর্তৃত্ব আছে না। আমার বন্ধুগণ স্পষ্ট করে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোন আলেম কোন বুজুর্গ কোন অজি কোন কুতুব কারোর জন্য নেই ইসলামের মধ্যে একটি শব্দ বৃদ্ধি করতে পারে অথবা একটি শব্দ কমাতে পারে কোন অধিকার নেই কোন অধিকার নেই বুঝতে পেরেছেন যদি কেউ নিজের পক্ষ থেকে এই কাজ করে থাকেন তাহলে তিনি ক্রিয়ামতের দিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সামনে উপস্থিত হতে পারবেন না জবাবদিহি করতে পারবেন না কোনো অধিকার কারণে কারণ এখানে কোন আলেমের অধিকার দেওয়া হয়নি অবশ্যই তাকে আল্লাহর কিতাব থেকে এবং রসুল সাল হাদিস থেকে বলতে হবে এর বাইরে বলার অধিকার নেই এবং সেখানে নিজের পক্ষ থেকে বক্তব্য দিয়ে নিজের মানে নিজের পক্ষ থেকে আমি এটা করে দিলাম এই সুযোগ ইসলামের মধ্যে এই সুযোগ ইসলামের মধ্যে আছে এই সুযোগ ইসলামের মধ্যে নেই আমার বন্ধুগণ আমি বলতেছিলাম যে হচ্ছে যে আল্লাহবাসের মধ্যে কেউ এটা চিন্তাও করতে পারেন নাই হে আল্লাহ রসুল সাল্লা মধ্যে এমন ব্যক্তি কি কখনো হবে যে জান্নাতে যেতে চাইবে না এমন ব্যক্তি কি উম্মের মধ্যে কেউ হবে অদ্ভুত কথা এখন কি উম্মাতের মধ্যে এমন ব্যক্তি আছে কিনা আপনার এখানে কেউ জাননাতে যেতে চান না এমন আছেন কিনা একজন নেই কোন সন্দেহ নেই এখানে কোন ব্যক্তি এটা বলবে না যে ভাই আমার জান্নাতে যাওয়ার দরকার নেই এরকম ব্যক্তি আছেন কারণ জান্নাতের আগুন এই যে লাইটের আগুন এই আগুনই তো আপনি সহ্য করতে পারবেন না পারবেন এই যে হালকা আগুন পৃথিবীর যে আগুন সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো পারেন হাইটে পৌঁছে এর বেশি না আরো বেশি যদি না আপনি বলুন জাহান নামের আগুন হচ্ছে অত্যন্ত কঠিন কঠিন আগুন যদি তোমরা বুঝতে তাহলে তোমরা এই জাহান নামের জন্য এভাবে ধৈর্য ধরে চেষ্টা আমার বন্ধুগণ যখন আলদার বললেন আমার সবাই জান্নাতে যাবে শুধু ওই ব্যক্তি যেতে পারবে না যেতে চাইল না তখন সাহাবিদের কাছে এটি প্রশ্ন হয়ে গেল একটা কোশ্চেন এটা বড় প্রশ্ন হয়ে গেল যে এমন ব্যক্তি আবার কে যে জানাতে যেতে চাইবে না তখন কালুয়ার প্রশ্ন করলেন হে আলদার স্পষ্ট করে দিলেন উম্মদকে জানিয়ে দিলেন যাতে করে কেয়ামত পর্যন্ত উম্মত সতর্ক হয়ে যায় এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই বিষয়টি তাদের কাছে স্পষ্ট জানা হয়ে যায় রসুল্লাহ সাল্লা বললেন কাল মেনে নিল যে আমার শূন্যদ কে মেনে নিল না ফাঁকা সেই জান্নাতে যেতে অস্বীকার এবারে এবার স্পষ্ট হয়ে গেছে আমার বন্ধুগণ স্পষ্ট হয়ে গেছে। সুতরাং আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামের ভালোবাসার যদি কেউ দাবি করেন তাহলে তাকে কোথায় আসতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সূন্যতের আনুগত্যে আসতে হবে সূন্যতকে মেনে নিতে হবে রাসুল সাল্লাহ হাদিসকে মেনে নিতে হবে দুঃখজনক বিষয় হচ্ছে এই আজকে আমাদের সমাজ আল্লাহ রসুল সাল্লা ইসলামের হাদিসের জ্ঞান কম থাকার কারণে অনেকেই হাদিসের বক্তব্য শোনার পরে তিনি মনে করেন যে না এটা তো নতুন কথা আরে বাবা নতুন কথা হয়তো আপনার কাছে হতে পারে ঠিক না অস্বাভাবিক নয় নতুন কথা হতে পারে আপনার কাছে হতে পারে কিন্তু আপনি আগে কনফার্ম হতেবে এটা আমার নবী সাল্লাহ ইসলামের বক্তব্য কিনা এটা হাদিস কিনা যদি হাদিস হিসেবে প্রমাণিত হয়ে যায় হাদিস হিসেবে প্রমাণিত হয়ে যাওয়ার পর কোন ইমানদার ব্যক্তির জন্য জায়জ নেই আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের হাদিসকে অস্বীকার করা অথবা হাদিসের প্রতি কটাক্ষ করা যায়জ আছে কিনা এটা জায়জ নেই তাহলে আপনি জান্নাতে যেতে অস্বীকার করলেন যেহেতু রাসুলের অবাধ্য হওয়া যাইজ নেই যারা রাসুল সাল্লাহামের হাদিস কেউ অবাধ্য করলো হাদিস কে মেনে নিল না তারা সত্যিকার অর্থে জাননাতে যেতে চাইল না এবং দারি রহমতুল সোনারের মধ্যে বর্ণনা করেন এই হাদিসটি সোনাদের দিক থেকে দুর্বল এই হাদিসটি মাহফিলের মধ্যে দেখিয়ে আমরা অনেক শুনি ওরা মাইকেরাম থেকে বলে দিচ্ছি হাদিসটি সোনাদের দিক থেকে দুর্বল কিন্তু এর সপক্ষে সহি হাদিস রয়েছে এই জন্য আমরা উল্লেখ করছি সেটা হলো এই রসুল সোল্লা উলী ইসলামের সাদ করেন যে আমার সুনতকে ভালোবাসল সে আমার সাথে থাকবে এই হাদিসের বক্তব্যটি সোমা ঠিক আছে কিন্তু এই হাদিসের বক্তব্যটি সনদের দিক থেকে দুর্বল কিন্তু এর সপক্ষে সহি হাদিস রয়েছে সহিদিশটি কোথায় আবু দাউতার সুনানের মধ্যে বর্ণনা করেন একদিন নসুরুল্লাহ সাল্লাহ উলি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন এক বেদুইন ব্যক্তি আসলেন গ্রাম থেকে যারা গ্রামে বসবাস করতো তাদেরকে বেদুইন বলা হয় বুঝতে পেরেছি তাদেরকে বলা হয় বেদুইন বলা হয় বেদইনরা মানে শহরের যে সভ্যতা আছে সৌন্দর্য আছে সেগুলো ছোঁ আছে মানে সেগুলো সভ্যতা লাভ করতে পারে নাই বুঝতে পেরেছেন এক বেদুইন যা আর বিভিন্ন রাসুল ইল্লাহ সাল্লাহাম এক বেদুইন ব্যক্তি রাসুল্লাহের কাছে আসলেন বেদুইনদের কাছে আমি গিয়েছি বহুবার গিয়েছি যেহেতু দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম আল্লাহ রাসুল সাল্লাম মদিনাতেই ছিলাম আঠারো বছর আল্লাহ রে রেখেছেন পাহাড় অথবা মরুভূমির এই বেদুইন ব্যক্তি রসুল আল্লাহ সাল্লামের কাছে আসলাম এসে বললো এ রসুল আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ কেয়ামত কখন হবে আরে প্রশ্নটা একটু উদ্বর প্রশ্নের মানে আসলেই আর জিজ্ঞেস করতেছে কখন হবে ব্যবসাপটা এমন বক্তব্য থেকে মনে হচ্ছে, ব্যবসাপটা এমন যে কেমত তাড়াতাড়ি হয় না কেন কেমত হয়ে গেলে আমরা জানাতে চলে যাবো ব্যাপারটা এমন মনে হয় বুঝতে পেরেছেন কিনা আমার নবী সাল্লাহ উলিয়া সাল্লাম যখন কোন প্রশ্নকে নবী সাল্লাহ উলিয়া সাল্লাম মানুষের জন্য খুব বেশি প্রয়োজন মনে করতেন না যেমন এখানে প্রশ্ন করতেছেন না আমরা মনে করি যে যা কিছু আছে সব জিজ্ঞেস করিনি দরকার নেই যেটা আমার আমল এবং আকিদার জন্য প্রয়োজন যেটা আমার ইমালকে পরিবর্তন করার জন্য প্রয়োজন যেটা আমার সংশোধনের জন্য প্রয়োজন সেটাই প্রশ্ন হতে পারে ফালতু প্রশ্ন করে আমাকে রাত্রে তিনটা বাজে প্রশ্ন করতেছে সাইফুল্লাহ ভাই অমুক কোম্পানির জামা গায়ে দেওয়া যায় হবে কিনা আরে বাবা রাত বাজে তিনটা আমি ঘুমের মধ্যে আছি এমন আমাকে ঘুম থেকে জাগিয়ে তারপর এই প্রশ্ন করার মানে আমাদের ফালতু প্রশ্ন করার একটা অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে সেটা বলে মনে করি একজন আলমের দেখলে কিছু প্রশ্ন করে দিলাম আমার বন্ধুগণ প্রশ্ন করেন জানার জন্য প্রশ্ন করেন নিজেকে পরিবর্তন করার জন্য দেখি আলেমদের মধ্যে একটা কন্দল বাজে বুঝতে পেরেছেন এটি শয়তানি তৎপরতা বলেন নউজ ঠিক না আলেমদের মধ্যে কন্দল বাজানো আলেমদের মধ্যে ধ্বন্দ্ব বাজানো এই দায়িত্ব পালন করবেন না এটা ভয়ঙ্কর কাজ এটি গলগুলির কৃষ্টতম কাজ এটাকে হারিসের পরিভাষায় বলা হয় তাকে তাহরিশ আলিমকে আরেকজন আলেমের পিছনে লিলিয়ে দেওয়া এটি একেবারেই হারাম নিষেধ করেছেন এটি যাই বরং আপনি আপনার বক্তব্য জেনে নিন আমার কাছে এসে প্রশ্ন করে তো উমুক কথা বলেছে আপনি কি বলেন উনি আবার আমার কাছে প্রশ্ন করেন কেন কি কারণে প্রশ্ন করেন মানে তার কথা আপনার পছন্দ হয় নাই এর জন্য প্রশ্ন করতেছেন দরকার নেই আমার বন্ধুগণ এই বেদুইন ব্যক্তি হাদিসে ফিরে আসছি এই বেদুইন ব্যক্তি রসুল করলেন প্রশ্নটা শুনে একটু মনে করলেন যে প্রশ্নের উত্তরের কোন দরকার নেই কারণ কখন হবে এই উত্তর দিলে এই বেদুইনের কোন ফায়দা হবে না বরং তাকে একটা প্রশ্ন করলেন রসুল সাল্লা সাল্লাম যেহেতু তার প্রশ্ন শুদ্ধ হয় নাই যাতে তার প্রশ্নটা সংশোধন হয়ে যায় এবং তার অবস্থার পরিবর্তন হয় এজন্য আমার নবী সাল্লাহ সাল্লাম তাকে প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন নবী সাল্লাউল ইসলাম বললেন কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিলা দেখি শুনি দেখছেন প্রশ্নটা খুব সুন্দর না নবী ইসলাম কত সুন্দর প্রশ্ন করলেন মেজ আয়লাহা কেয়ামতের জন্য কি কি প্রস্তুতি নিয়েছ শুনি দেখি একটু বলো যে কথাগুলো আল্লাহ তালা দিয়েছেন ঠিক না এই জন্য বেদুইন হলেও যেহেতু আল্লাহ রাবুল্লা আলম তার মধ্যে বিবেক তো দিয়েছে তখন বুঝতে পারছে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমার এই প্রশ্ন পছন্দ করেনি পছন্দ করলে রাসুল সাল্লাম প্রশ্ন করতেন না উত্তর দিতেন রসুল সাল্লা প্রশ্ন করেছেন তখন আসতে করে তার মূরটা ফিরিয়ে নিলেন অনেক নামাজ রোজা দান কোরবানি ইত্যাদি কেমন তোর জন্য করতে পারি নাই তবে কিন্তু আছে নামাজ রোজা বেশি করতে পারি নাই যেভাবে করা দরকার জন্য স্তুত হওয়া দরকার সেভাবে আমি প্রস্তুতি নিতে পারি নাই কিন্তু আছে আমার সেই কিন্তুটা হল এই রাসুল তবে আমি সাক্ষ্য দিচ্ছি আমার অন্তন থেকে এই কথা বলছি আমি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি শুভারঙ্গ আমার নবী সালের ভালোবাসার সাথে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসাও এবং এই ভালোবাসা যদি সত্যিকার দাবিদার হও তাহলে তুমি আল্লাহ এবং তার রাসুলের সাথেই থাকবে বলেন শুভা সুসংবাদ পেয়ে গেল সুসংবাদ পেয়ে গেল এই হাদিস থেকে দলিল দিয়ে যারা আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে ভালোবাসবে তারা জাননাতে আল্লাহ রাসুলের সাথে ভালোবাসার বিষয়ে আমি বলে এরপরে আরো কিছুগণ আজকে আজকে আমার বন্ধুগণ রসুল্লাহামের ভালোবাসার বিষয়টি পুঁজি করে এটাকে পুঁজি করে আমাদের সমাজের মধ্যে হাজার রকমের বিভ্রান্তি আছে কি নেই হাজার রকমের বিভ্রান্তি আছে হাজার রকমের ভুল আছে আমার নবী সাল্লাহামের ভালোবাসার বিষয়টি যেহেতু আবেগের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত আবেগের সাথে সম্পৃক্ত আপনার যদি নবী সাল্লাহ ইসলামের ভালোবাসার কথা বলা হয় তখন এমন আবেগ আসেন যেটি দুনিয়ার সত্যিকার যারা রাসুল সাল্লাহসাল্লামকে ভালোবাসে তাদের অন্তর তখন প্রকম্পিত হবে বিগুলিত হবে ঠিক কিনা নেই শুধু ভালোবাসার দাবি করে সেই সত্যিকার বক্তব্য শুনে সে কি হবে না বিগুলিত হবে না আমি জানি না আমার ভাইরা এখানে আলেম ওলামা এ কালাম আছেন মঞ্চে এবং বাহিরে ওলামা এ কালাম আছেন যখন আল্লাহ রাসুল সাল্লাহামের হাদিসের কথাগুলো আসে তখন আমি ডরে ভয়ে আমার মনে হয় যেন এর উপর আর কোন বক্তব্য দেওয়াটা গোস্তাখি ছাড়া আর কিছু নয় আমি মনে করে থাকি আপনার কি মনে করেন কিন্তু আমি দেখি কিছু ভাই বন্ধু আল্লাহ রাসুল সাল্লাহ হাদিসকে উপেক্ষা করে তিনি মনে করেন যে আমার মুরব্বী আমার বিশ্বায় হুজুর আমার বুজুর্গ হুজুর আমার কুতুবে কেবলা আমার পীরে কেবলা কাবার কাবা যেটা বলেছেন এটাই হক। হাদিস বাদ দেন বলে আপনার হাদিস আপনার সাথে থাক আমার হুজুর যেটা বলছেন এটাই ঠিক আমার বন্ধুগণ এটা কি শুদ্ধ কিনা আপনি আল্লাহ রসুলকে এই কথাটুকু কিভাবে দিচ্ছিলেন রসুলাম জুমার খোদ বা দিচ্ছিলেন বুঝলেন এমন সময় রসুল্লাহ সাল্লা সাল্লাম লোকদেরকে লক্ষ্য করে একজন লোকে বা কাউকে লক্ষ্য করে বললেন বসে পড় আব্দুল্লাহারদাল তিনি রাস্তায় ছিলেন্লাহ আওয়াজ শুনতে পেলেন যে আল্লাহ রাসুল সাল্লা বলছে তুমি বসে পড় রাস্তায় বসে গেলেন আব্দুল্লাহ যেহেতু আল্লাহ ইসলাম বসতে বলেছেন আরে বাবা তুমি কোন ভালোবাসার দাবি করতেছ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের হাদিস গুলো পড়েন অথচ হাদিসের আমল করেন না বলেন যে এই হাদিস আমাদের চলবে না এই হাদিস আমাদের মাঝাহ নিষেধ করেছে আমার বন্ধু মাঝহদের নামে মিথ্যাচার করবেন না ভুল কিন্তু আল্লাহ রাসুল সালিস হাদিস যখন সেখানে এসে দাঁড়াবে তখন আমার বক্তব্য অমুকের বক্তব্য তমুকের বক্তব্য প্রাধান্য পাবে না আল্লাহ রাসুল সাল্লাহ বক্তব্য প্রাধান্য পাবে কার বক্তব্য প্রাধান্য পাবে আপনাকে এটা বুঝতে পেরেছেন সেখানে আমার নবীলামের বক্তব্যকে যদি কোন ব্যক্তি প্রাধান্য দিতে না পারে তাহলে তিনি অনুসরণ করেছেন তিনি আমার নবীল ইসলামকে নাই তখন আপনি ওই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন যাদেরকে রসুলসল্লাহ ইসলাম বলেছে এরা জান্নাতে যেতে চায় না এরা জানাতে যেতে চায় না অস্বীকার করেছে কারণ আমার নবী সাল্লাহ স্পষ্ট সুতরাং হাদিস পাওয়া গেলে আমার কাছে প্রশ্ন করেছে আপনার যারা আমার টেলিভিশনের প্রোগ্রাম গুলো দেখেন প্রশ্ন করেছেন ফুল্লা ভাই হাদিসের মধ্যে এই বক্তব্য পাওয়া যায় আর আমাদের ইমাম সাহেব মাঝাব ইমাম সাহেব এ কথা বলেছেন এখন আমরা কি মাঝাবকে প্রধান্য দিব না হাদিসকে প্রাধান্য দিব আমি বললাম মাঝাবের ইমাম যদি জীবিত থাকতেন আমি আল্লাহর দিয়ে বলছি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের হাদিসকে সামনে রেখে তিনি সমস্ত লিখন গুলো আমাদের সামনে রয়েছে কোন ইমাম তাদের এই বক্তব্য দেন নাই যে আল্লাহ রাসুল্লা হাদিস পেলে আর আমার বক্তব্য পেলে আমার বক্তব্য গ্রহণ করবে হাদিস বাদ দিবে এমন কথা আছে কোন কিতাবের মধ্যে আমার বন্ধুগণ স্পষ্ট বক্তব্য দিয়েছেন হ্যাঁ সেদিন আবেদিনের মধ্যে দুই জায়গায় এসেছে আপনি দেখেন যেহেতু সমস্ত ইমামগণ ইস্তেহাদ করেছেন ওই সমস্ত মাসাইল এক্ষেত্রে যেখানে তাদের কাছে দলিল পৌঁছায় বুঝতে পেরেছেন কিনা দলিল যখন পাওয়া যাবে সেখানে দলিল অনুসরণ করবেন আমার বন্ধুগণ তাহলে আল্লাহ রাসুলচম ভালোবাসার দাবিটুকু ঠিক হবে আমি বলতেছিলাম রসুল্লাহ ভালোবাসার বিষয় এটি আবেগের বিষয় এই যুগে শয়তান যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি ইস্যু করেছে বুঝতে পেরেছেন শয়তান আমাদেরকে বিভ্রান্ত করার জন্য সর্বমোট বর্তমান যুগে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করার জন্য আমি একত্রিত করেছি সর্বমোট ছয়টি ইস্যু কাজ করতেছে কয়টা ইস্যু ছয়টা ইস্যু এই ছয়টা ইস্যু যদি আজকের আলোচনার মধ্যে নিয়ে আসি তাহলে আজকে রাত শেষ হয়ে যাবে কালকেও শুরু হয়ে যাবে এটা আমার হাতের সময়ও নেই আলোচনা করবো না কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই ইস্যুটি হচ্ছে রাসুলের ভালোবাসা বুঝতে পেরেছেন কিনা রাসুলের ভালোবাসার দোহাই দিয়ে যেহেতু এখানে আবেগ আছে রাসুলের ভালোবাসায় দোহাই দিয়ে এখন এমন কিছু জিনিস আবিষ্কার করে দিয়েছেন এমন কিছু জিনিস সমাজের মধ্যে চালু করে দিয়েছে যে জিনিসগুলো মূলত আমার নবী সাল্লাহলিউসালাম জীবনে করেন নাই করতেও বলেন নাই এবং নবী সাল্লাহলি সাল্লামকে যারা ভালোবেসেছেন তারাও কেউ করেন নাই বুঝতে পেরেছেন কিনা এমন কিছু জিনিস চালু করে দিস এই আমার বন্ধুগণ এই আবেগ আল্লাহ রাসুল সাল্লাহামের ভালোবাসার সাথে সম্পৃক্ত করে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করে দিস ফলে রসুলের ভালোবাসা আমরা দাবি করি কিন্তু রসুল ভালোবাসা যেই কাজগুলোর মধ্যে রয়েছে সেগুলো আমরা করি না কিসের মধ্যে রয়েছে দুইটি হাদিস বলবো এরপরে আলোচনা দিকে যাবে এক নম্বর হাদিসটি আব্দুল্লাহনি আস সদিয়াল থেকে বর্ণিত তিনি বলেন এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ নেহাসল্লাহ আহম তিনি বলেন আমার নবী সালের সাথ করেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না যে তুমি ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কোন ব্যক্তি ইমানদার হতে পারবে না হাত্যাকু না হাওয়াহু ততক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তি আমি যা নিয়ে এসেছি তার অনুসারী না হবে বলেন সুভান আল্লাহ যদি সুরের অনুসারী না হন আপনার মনের যে খা আছে আপনার মনের যে ইচ্ছা আছে এই ইচ্ছাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিসের সামনে কোরবানি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না বুঝতে পেরেছেন তো তখন পর্যন্ত ইমানদারি হতে পারবেন না তাই আল্লাহ রাসুল সাল্লাউ সাল্লামের হাদিস এবং সুন্নাকে মেনে নিতে হবে হাদিস এবং সুন্নাকে যদি কোনো ব্যক্তি মেনে না নেয় তাহলে সেই ব্যক্তি নাজাত লাভ করতে পারবে না খুব সুন্দর উদাহরণ দিয়েছেন মালিক রহমতুল্লা লাই আমার বন্ধুগণ মালিক রহমতরা কি বাহানা যা যে ব্যক্তি নুহের কিস্তির মধ্যে উঠলো সেই শুধু নাজাদ পেয়েছে ঠিক কিনা যারা নুহের কিস্তিতে উঠতে পারে নাই তারা কি নাজাদ পেয়েছে তারা কি বাঁচতে পারছে নুহের ছেলে বাঁচতে পারছে আপনি কি জানেন জানেন না নুহের ছেলে বাঁচতে পারছে এই কিস্তিতে যারা উঠতে পারে না এই বন্ধুগণ তারা কেউ নুহের কিস্তির মতো যে ব্যক্তি শূন্যতে আরোহণ করতে পারলো সুন্নাতে উঠতে পারলো সেই শুধু না জাত পাবেয়ারে ভা যে শূন্যতে উঠতে পারল না সুন্নাতে আরোহণ করতে পারল না হালাকা সে ধ্বংস হয়ে গেল যদি কেউ দাবি করেন এখানে আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে সাইফুল্লাহ ভাই সুন্নত বলতে কি কি বুঝাচ্ছেন কারণ আমাদের সমাজে সুননাথের অর্থ কিন্তু বিকৃতি আছে আছে কিনা সূন্যতের অর্থের মধ্যে বিকৃতি আছে বিশাল বিকৃতি আছে এগুলো নিয়ে আমি আলোচনা করে ঘন্টার পর ঘন্টা আলোচনা আলোচনা না আমি এখানে সুননাথ বলতে বুঝিয়েছি রসুলাম তার গোটা জিন্দিগিতে যত আমল করেছে সবগুলোকে যেহেতু সবগুলো কিনা জীবনের কোন একটা প্রশ্নকে মানবেন কোন অংশকে মানবেন আর কোন একটা অংশকে মানবেন না এমনটি হতে এমনটি কোনোদিন হতে পারে না এমনটি হবে না ফলে ভুল হয়ে যাবে এটা প্রথম পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করব বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাহবাসা কোন পথে আমার বিষয় হচ্ছে তোমাদের জন্য তোমাদর্শ রয়েছে আমার বন্ধুগণ রাসুল সাল্লা ইসলামের আদর্শ গ্রহণ করবেন না আমার আদর্শ গ্রহণ করবেন কোনটা আমার আদর্শ গ্রহণ করবেন না রাসুলের আদর্শ গ্রহণ করবেন না আজকে আমাদের সমাজের ওই বুজুর্গ কুতুব কুতুবুল আক্ত বিশ্ব ওলি তার আদর্শ গ্রহণ করবেন কার আদর্শ গ্রহণ করবেন যেহেতু আমাদের সামনে সবচেয়ে বড় মডেল রয়ে গিয়েছেন আমি কোনো ওলিকে কোনো কুতুবকে কোনো বুজুর্গকে খারাপ বলতে চাচ্ছি না কিন্তু যেহেতু আমাদের সামনে আল্লাহ রসুলের মডেল রয়ে গিয়েছে সর্বোচ্চ মডেল নেই ঠিক কিনা নিচে নামলা আল্লাহ রসুল পরে যেন যিনি আছেন যাবো উমরের কাছে যাবো উমরের কাছে না পেলে ওসমানের কাছে যাবো উসমানের কাছে না পেলে আলীর কাছে যাবো আলাই কুমবে সুন্নতি আমার নবী সাল্লা ইসলাম স্পষ্ট করে বলে দিয়েছেন সুতরাং এখানে হাইজান বাইজান অমুক অমুককে অনুসরণ করার কোন দরকার নেই যেহেতু রসুল সাল্লা ইসলামের কোনো বিষয় তিনি উজ্জ্ব রেখে যান নাই অস্পষ্ট রেখে দেন নাই আমাদের সমাজে একটা কথা চালু আছে বলে যে তিরিশ হচ্ছে জাহেরি আর ষাট হাজার হচ্ছে বাতরি এরকম কথা শুনছেন কিনা আপনার এখানে কেউ শুনে নাই বলে না এরকম তিরিশ হাজার হল জাহেরি ষাট হাজার হল বাতরি আমার বন্ধুগণ এই হাইকোর্ট লাভ নেই প্রমাণ করতে পারবেন না তিরিশ হাজার বক্তব্য বেরো করতে পারবেন না সুতরাং আপনার এই জাহিরিও ঠিক নেই আর বাতিনি তিরিশ হাজারও কোনো প্রকাশ করতে পারবেন না যদি বাতিনি হয় জানলেন কিভাবে সেটা দলিল দিতে হবে বুঝতে পেরেছেন কিনা সুতরাং এই ইনফরমেশনের যুগে এই ডিজিটাল ডিজিটাল যুগে এই ধরনের কোন বিভ্রান্তি মানুষকে করে আর মুক্তি পাওয়ার সুযোগ নেই তাই আমরা হৃদায়তের দিকে চলে আসি আল্লাহ রাসুল অনুষ্ঠানের দিকে চলে আসি প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমার বন্ধুগণ রাসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিস গুরু আমাদের কাছে সুন্দর এবং সহি সনদে এসেছে ইমাম বুখারি রহমতুল্লাহ হাদিস সংকলন করেছেন সহি মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহ হাদিস সংকলন করেছেন সোহি মুসলিমের মধ্যে হাদিসগুলো আছে কিনাই হাদিসগুলো আছে কিনা আছে হতে পারে আমি জানতে পারি নাই কোন কারণে আমি জানতে পারি নাই কিন্তু হাদিস আছে কিনা হাদিস আছে রাসুল উল্লাহামের হাদিস প্রমাণিত হওয়ার পরে যদি কোনো ব্যক্তি হাদিসকে অস্বীকার করে কোনো ব্যক্তি যদি হাদিসকে নিজের অন্তর দিয়ে মানতে চায় না এমন অবস্থা হয় সেই ব্যক্তি আলদার রাসুলকে ভালোবাসে না এটা যিনি মূলত সে ব্যক্তি আলদার রাসুলকে ভালোবাসেন সে ব্যক্তি আল্লাহ রাসুলকে ভালোবাসে না কারণ আল্লাহ রাসুল সাল্লা ইসলামকে ভালোবাসলে অবশ্যই অনুসরণ করতে হবে আলোচনা মধ্যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো খুব অল্প সময়ের মধ্যে আপনার আর কয়েক মিনিট সময় দিতে পারবেন তো ইনশাল্লাহ আর বেশিক্ষণ চাই না সর্বোচ্চ আর দশ মিনিট সময় আপনাদের থেকে নেব দিবেন তো আমার বন্ধুগণ রাত অনেক গভীর হয়ে গিয়েছে আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তারপরেও খুব 10 মিনিটের মধ্যে কথাটি বলতে চাই সেটি হলো এই আজকে আমাদের সমাজের মধ্যে একদল লোক আছে শয়তান আরেকটি ইস্যু আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করতেছে যুবকদের মধ্যে যারা শহীদ আকিদায় বিশ্বাসী কোরআন এবং হাদিস বিশ্বাসী ভালো আকিদা যাদের মধ্যে আছে ভালো ইসলামের জ্ঞান যাদের মধ্যে আছে এখন শৈতানকে তো শৈতান তো তাদের মধ্যে কাজ করতে হবে ঠিক না শৈতানের প্রজেক্ট তাদের মধ্যে আসতে হবে না শয়তান আমার বন্ধুগণ শিকল্পনা একজন সাধারণ পাবলিকের জন্য তেমনি ভাবে একজন অলির জন্য একজন বড় তেমনি ভাবে মসজিদের ইমামের জন্য তেমনি ভাবে মসজিদের মোয়াজিনের জন্য তেমনি ভাবে বড় বুজুর্গ হুজুরের জন্য তেমনি ভাবে মুফতি সাহেবের জন্য ঠিক কিনা শয়তান কিন্তু বসে নেই আল্লাহর প্রত্যেকে আল্লাহ রসুল সাল্লাহামের পথ থেকে আমাদেরকে বিচ্ছুত করার জন্য শয়তান কিন্তু বসে নেই শয়তান কাজ করে যাচ্ছেন শয়তান আমাদের যুবকদেরকে বিচ্ছুত করার জন্য পথ করার জন্য যারা হৃদায়তের আলো পেয়ে গেছে কাল এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় আর সাহাবুল কাহের ঘটনা আল্লাহ তারা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন উল্লেখ করে তাদের প্রশংসা করতেছেন তারা হচ্ছে একদল যুবক যারা যাদেরকে আল্লাহ নয় বছর পর্যন্ত তাদেরকে আল্লাহ রী মৃত্যু দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলেন তারপর আবার জীবন দিয়েছেন তাদের কথা আল্লাহ তারা কোরআনের মধ্যে পরিচয় করে দিচ্ছেন তারা হচ্ছে যুবকের দল ঠিক না। কারণ এই শক্তিটা খুব গুরুত্বপূর্ণ এটি ইসলামের জন্য কাজে লাগবে ইসলামের পথে ব্যয় হবে যখন এই ইনফরমেশনের যুগে যুবকরা যখন দলে দলে ইসলামের দিকে ছিল। যুবকরা যখন তাদের আকিদাকে সংশোধন করে শহীদ আকিদা এবং শহীদ ইসলামের মধ্যে আসতেছিল এবং শয়তান একটা নতুন ইস্যু যুবকদের মধ্যে নিয়ে এসেছে যেহেতু যুবকদের সবচেয়ে বড় আবেগ রক্ত টকভকি অবস্থা রক্ত গরম থাকে কিনা তখন শয়তান দেখল যে কোন পথেদেরকে কাজে লাগানো যায় তখন শয়তান একটা কঠিন ইস্যু নিয়ে আসলো সেটা হল জিহাদের ইস্যু ঠিক কিনা আমার বন্ধুগান জিহাদের ইস্যু নিয়ে এসে শেতান এই যুবকদেরকে দিন থেকে বিচ্ছিত করার জন্য ইসলামের সহি মানহাজ থেকে বিচ্ছিত করার জন্য বলল যে তোমার এখন এত শক্তি মাশাল একটা যুবক তরুণ তুমি এখন অনেক কিছু করতে পারো সুতরাং জিহাদের কথা লাগাই দিয়ে বললো যে পেট্রোল বোমা মারো এই করো সেই করো গাড়িতে আগুন দাও এগুলো কি জিহাদ কিনা আপনারা কি মনে করেন এগুলো জিহাদ নয় বন্ধুগণ এর মাধ্যমে আমাদের যুবক সমাজকে আমার নবীলের সাত করেন কেয়ামত পর্যন্ত জেহাদ অব্যাহত থাকবে সুতরাং জাহাদকে যদি কেউ অস্বীকার করে জাহাজকে যদি কেউ কটাক্ষ করে সেই ব্যক্তি সত্যিকার ইমানদার হতে পারবে আমাদের যুবক সমাজদেরকে বিভ্রান্ত করার জন্য পথগ্রষ্ট করার জন্য আরেকটি কায়দা চালু করে দিয়েছে এখন জেহাদের নাম দিয়ে আমাদের মধ্যে আরেকটা দলা তৈরি করে দিস নাউজ বি আমার বন্ধুগণ আমি যখন সিলেটে গেলাম তখন আমাদের এক বন্ধু বললো যে সাইফুল্লাহ ভাই আপনি জিহাদ সম্পর্কে কোনো বক্তব্য দেন না শুধু তৌহিদ আর তৌহিদ কথা বলেন আমার আল্লাহর কথা যখন বলি তৌহিদের কথা বলি তখন অনেকের কাছে পছন্দ হয় না যেহেতু রক্তগুলো টক বগে বুঝতে পেরেছেন কিনা আর জাহাদের কথা বললে গরম হয়ে যায় বলে গুলিস্তানের যদি দুই চারশো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার ফকিরকে একসাথ করে যদি জাকাতের ওয়াজ আমি বছরের পর বছর দুই বছর পর্যন্ত করি তারা জাকাত দিতে পারবে কিনা বাড়বে পীরের পূজা করতেছে ব্যক্তির পূজা করতেছে আল্লাহ রাবুল আলমিনের হক দুনিয়ার মানুষের মধ্যে বন্টন করে দিচ্ছে সেই সমাজের মানুষগুলো যাদের তহফিদ ঠিক নেই তাদেরকে নিয়ে কি যে ওয়াজ করবেন বলেন আমাকে যতক্ষণ পর্যন্ত ইমান না আসবে তহির ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত এই জাহাজটুকু ফালতু জেহাদ এই জাহাজের কোন অর্থ নেই ইমান আগে মজবুত করেন যখন ইমান মজবুত হবে তহির ঠিক হয়ে যাবে তখন আপনি এমনিতেই জিহাদের চেতনা নিয়ে যেহেতু জেহাদ অন্তরের মধ্যে অবশ্যই আসবে ইমানদার ব্যক্তির অন্তরের মধ্যে জেহাদ না থেকে না থেকে পারে না আমার বন্ধুগণ এই জন্য শয়তান একটা ইস্যু বের করেছে আমাদের যুবকদেরকে বিচ্ছুত করার জন্য শয়তান একটা ইস্যু তৈরি করেছে আমার বন্ধুগণ সর্বশেষ বক্তব্য আমার মা বন্ধুর জন্য অত্যন্ত কষ্ট করে এসেছেন আমাদের হাতে সময় নেই যতটুকু সময় চেয়েছিলাম ততটুকু শেষ প্রায় তারপরেও খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই আমার মা ও বোনেরা ইসলাম যেমনি পুরুষদেরকে গুরুত্ব দিয়েছে পুরুষদেরকে ইসলাম যেমনিভাবে গুরুত্ব দিয়েছে ঠিক তেমনিভাবে ইসলাম নারীদেরকেও গুরুত্ব দিয়েছে। স্তাদা বিষয় হচ্ছে শয়তান আমাদের মধ্যে আমাদের কাছে এসে গিয়েছে শয়তান আমাদের কাছে এসে গিয়েছে এসে এসে শয়তান নারীর অধিকার নাম নিয়ে, নারী নীতির নাম দিয়ে আমাদের বন্ধেরকে তাদের যে হেসমত মর্যাদা আছে সেই মর্যাদা থেকে শয়তান রূপে কি করে দিয়েছে তাদেরকে বিচ্ছুত করে দিচ্ছে আমার বন্ধুগণ আপনাদের জানা আছে যখন আল্লাহ সুবাহাল্লামকে এই দুইজনকে যখন আল্লাহ হাবুল আলমিন এই দুইজনকে যখন জান্নাতের মধ্যে দিলেন জান্নাতের মধ্যে দিয়ে বললেন আল্লাহ হাব্বুল আলমিন যে তোমরা এই দুইজনেই জান্নাতের মধ্যে খুব আরামে থাকো রাখা দা এবং ভালোভাবে শান্তভাবে তোমরা পরিতৃপ্তের সাথে তোমরা খাও দাও মানে অর্থাৎ এক কথায় বলা যায় যদিও আল্লাহ বক্তব্য এভাবে নয় খাও দাও তোমরা পূর্তি করো মানে এমনটা যদিও বক্তব্য হুবু এভাবে নয় ভুল বুঝবেন না আল্লাহ রব্বুল আলমিন আদম এবং হাবুয়া আলি হিমা সালাতাম এই দুজনকে জান্নাতের মধ্যে দিয়ে এভাবে বললেন যে তোমরা জান্নাতে থাকো এবং জান্নাতে তৃপ্তের সাথে তোমরা খাও দাও কিন্তু দিয়ে দিলেন বললেন যে তবে এই যে গাছটা দেখালাম না এই গাছের কাছেও যাবে না এই গাছের কাছেও যাবে না তাহলে তোমরা জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তোমরা জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন শয়তান দেখল যে ইনারিল্লা যেভাবে আল্লাহ তালা ওয়াজ করে গেছে ওয়াজটা কে করছেন আমি সাইফুল্লাহ নয় এই ওয়াজ কে করতেছেন আদরং হাওয়া আলি হিসালতামকে এই ওয়াজ কে করতেছেন স্বয়ং রব্বুল আলমিন ওয়াজ করতেছেন রব্বুল আলমীর নির্দেশ দিচ্ছেন আমি সাইফুল্লাহ নয় হাইয়ান এমনি বাইয়ান নয় অমুক পুরব্বী নয় অমুক বুজুর্গ হুজুর নয় অমুক কলি নয় বরং স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন বলছেন এবার দেখেন স্বয়ং যেখানে আল্লাহ রব্বুল আলমিন ওয়াজ করলেন এই ওয়াজটাকে কিভাবে রিমুভ করবে শয়তান বেচারা মাথার মধ্যে এটা নিয়ে কি করলো গবেষণা করলো বুঝতে পেরেছেন শয়তান গবেষণা করে দেখতে পেল যে একটা পদ্ধতি আছে সেটা হল আল্লাহর নাম নিয়ে যদি ঢুকতে পারি তাহলে কিন্তু এখানে ঢুকা সম্ভব অন্যথায় সম্ভব না যদি আমি এই পরিচয় দিই যে আমি শয়তান আসছি তোমাদেরকে উপদেশ দিচ্ছি শুনবে কিনা উপদেশ দিতে যারা আসে বুঝলেন না। করতে যারা আসে রাগ করবেন না না মন মতো কথাগুলো যখন বলে তারা কি আল্লাহর নাম নিয়ে বলে নাকি বলে যে না আমি নিজের পক্ষ থেকে বলতেছি আল্লাহর নাম নিয়ে বলে সুরা আর ইমরার মধ্যে আল্লাহ তারা বলতেছেন শয়তান এসে এই দুইজনকে আদম এবং হাওয়া আলী ইসালাত ব্যক্তি আর কিছু না কত সুন্দর ভাবে এসে বলতেছে এখন আদম আলী ইসালাতাম দেখলেন আল্লাহর নামে বলতেছে তাহলে হয়তো ভালো কথাও বলতে পারে এই যে গাছ এই গাছ থেকে যদি খাও তাহলে তোমরা আর জান্নাত থেকে বের হবে না কিভাবে সুন্দর করে বুঝিয়ে দিল বুঝতে পেরেছেন কিনা এটাকে আসলে থাকার পর্যন্ত। আমার জান্নার থেকে এই গাছ থেকে নিষেধ করলেন কিন্তু শয়তান উল্টা বুঝিয়ে দিল সালতান কি করলো উল্টা বুঝিয়ে দিল ফলে আদম হাউম সালাম এই গাছের ফল খেয়ে ফেললেন এই গাছ খেয়ে ফেললেন যেটা নিষেধ করলেন তারপরে তাদের দুইজনের এই যে কাপড় ছিল কাপড় দুটি খুলে গেল উন্মুক্ত হয়ে গেল বুঝতে পেরেছেন কিনা শয়তান বুদ্ধি করে আমাদেরকে ল্যাংটা করে দিল সেখানেই এইভাবে আমাদের নারী সমাজকে যাদেরকে ইজত এবং আব্রু দিয়ে ইসলাম ডেকে দিয়েছিল ওখানেই শেষ পর্যন্ত শয়তান পলিসি করে কি করেছে কাপড় নিয়ে গিয়েছে এখনো শয়তান এই কাজে ব্যস্ত আছে এখনো শয়তান আমাদের বন্ধের পর্দা লঙ্ঘন করার জন্য আমাদের পদ্মারকে ইসলামের নির্দেশনা থেকে বের হওয়ার জন্য শয়তান বিভিন্ন প্রবঞ্চনা দিয়ে যাচ্ছে আরে তোমার অধিকার কি ক? তুমি কি মানে ঘরে বসে থাকার লোক এই এই করতে পারো বন্ধুগণ সবই আপনি করতে পারেন পারবেন কিন্তু আপনার প্রয়োজন নেই সব যদি আপনি করেন তাহলে অন্যরা কি করবে সব দায়িত্ব যদি আমি তাহলে অন্য যারা আছে তারা কি দায়িত্ব পালন করবে ঠিক না ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছে সীমাবদ্ধ খুব অল্প কাজ জান্নাতের জন্য আমার বন্ধুগণ পুরুষদেরকে যত নির্দেশ দেওয়া হয়েছে নারীদেরকে এই নির্দেশ কমিয়ে দেওয়া হয়েছে হালকা করে দেয়া হয়েছে আমার নবী সাল্লাম বলেন বান্দি মহিলারা যখন সালাদবেন এবং রমদান মাসের যখন সিয়ামটা পালন করবে রমদান মাসে সিয়াম যখন পালন করবে ওলা এবং আল্লাহ তার স্বামীর যে আনুগত্য রয়েছে স্বামীর আনুগত্যতা তিন নম্বর হচ্ছে জাকাতটা আদায় করবে যদি তার উপর জাকাত থাকে তারপরে আল্লাহা স্বামীর যদি আনুগত্য করে থাকে তাহলে জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দরজা থেকে তাকে ডাকা হবে যে তুমি যে কোনো দরজা নিয়ে স্বাধীনভাবে জান্নাতে প্রবেশ করে যাও সব আমার বন্ধুগণ এ কথাগুলো বুঝায় না যে তোমার জন্য কাজ হালকা করে দেযা হয়েছে সন্তানের হক দিয়েছ কিনা আত্মীয় স্বজন হক দিছ কিনা এরপরে আবার গ্রামের মানুষের হক দিয়েছ কিনা সে পর্যন্ত আটকে ডাকবে বলে সাইফুল্লা থাম পরে তোর সাথে পরে কিন্তু আমার একজন দীদী বোন আল্লার বান্দির জন্য জামাতেরও খুব বেশি দরকার নেই যদি জামাতে অংশগ্রহণ করতে চায় ভালো আবার আপনারা বলবেনা আসতে পারবে না তাহলে আমার নবী সাল্লাহাম যেদিন থেকে জামাত চালু করেছেন সেই দিন থেকে আল্লাহ রাসুল সাল্লাহ স্ত্রীরা সহ মুসলিম নারী সাহাবি যারা ছিলেন মহিলা সাহাবি তারা জামাতে মসজিদে এসে সালা তদায় করতেন আজকের দিন পর্যন্ত জামাতে সালা তদায় করেন সুতরাং কোন ভাই বন্ধু না বুঝে ইসলাম সম্পর্কে ফটোয়া তাহলে সম্পর্কে আপনার বক্তব্য হয়ে যাবে তাহলে যাবে দিচ্ছি। যদি আমার এই বোনেরা তাদের সলাদ গুলোকে ঠিক সময় মতো আদায় করে দুঃখজনক বিষয় হচ্ছে কি মহিলাদের মধ্যে এটা লক্ষ্য করা যায় সময় মতো সালাদ আদায় করে না অলসতা আছে বলেছে ঠিক আছে নামাজটা আদায় করি ঠিক আছে ঘরের কাজটা শেষ করি ঠিক আছে সন্তানদের খাবারের আয়োজনটা করে ইত্যাদি ইত্যাদি করতে করতে দেখা যায় যে আসরের সালাত আদায় করে মাগরিবের পরে ঠিক কিনা আসরের সলাাত মাগরিবের পরে আদায় করে বলেন রৌসুবিল্লা আমার বোনেরা সলাদকে পিছিয়ে নেওয়ার সুযোগ নেই পিছিয়ে নেওয়ার সুযোগ নেই আরেকটি বিষয় আমি আপনাদেরকে শেষ দৃষ্টি আকর্ষণ করব সেটা হল এই আজকে আমরা দেখি যে আমাদের বোনেরা এমন পোশাক নিয়ে বেরিয়ে যান এমন পোশাক পরে বেরিয়ে যান যে পোশাক নিজের কাছে লজ্জা লাগার কথা ঠিক কিনা আমি জানি না মুসলিম নারীদের পোশাক এমনটি হয় না অথচ আমরা তো মুসলিম আমি আমার বন্ধুদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হর্বুল আলমিনের জান্নায় আপনি লাভ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামের যেই ফরজ বিধান পর্দা দেওয়া হয়েছে সে পর্দা অনুসরণ না করবেন যতই দাবি করেন না কেন যতই চিল্লা চিল্লি করেন না কেন দুনিয়াতে যদি আল্লাহ হাবুল আলমিন পুরো বান্দা অথবা বান্দিকে শান্তি না দেয় সে যতই চেষ্টা করুক না কেন শান্তি লাভ করতে পারবে কিনা পাবে না চেষ্টা করতেছেন ব্যর্থ চেষ্টা আজকে যারা নারীর অধিকার নামে চিৎকার করতেছে করতেছে বন্ধুগণ আপনি দেখেন রাস্তার মধ্যে এখন ইট ভাঙতেছে মহিলারা ঠিক কিনা জমিনে জমিনের মধ্যে হাল চাষ করতেছে মহিলারা বিল্ডিং এর কাজ করতেছে মহিলারা যেটা ইতিপূর্বে আর দেখা যায় নাই বুঝতে পেরেছেন এর কারণটা কি এর কারণ একটাই সেটা হচ্ছে যখন আল্লাহ হবিনের নির্দেশকে লঙ্ঘন করেছে তখন আল্লাহ হব্বুল আলমিন তার পক্ষ থেকে যেই সম্মান ছিল সেই সম্মানটুকু উঠিয়ে নিয়ে গেছেন সেই মর্যাদা উঠিয়ে নিয়ে গেছেন এজন্য আল্লাহ সুবানাও তারা আমাদেরকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা আল্লাহ হব্বুল আলমিন উঠিয়ে নিয়ে যাওয়ার আগে আমার বন্ধুগণ আমাদেরকে কি করতে হবে আল্লাহবুল আলমিনের কাছে ফিরে আসতে হবে ইসলামের বিধানগুলো গুলো মেনে চলতে হবে আসুন না আমরা আল্লাহ রাসুরের নির্দেশের অনুসরণ করে কোরআন এবং হাদিস যেভাবে আমাকে জীবনযাপন করতে বলেছে সেভাবে জীবনযাপন করার জন্য চেষ্টা করি আল্লাহ তারা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সেগুলো উপলব্ধি করে নিজেদের আমলকে পরিবর্তন করার তফিক দান করুন বলুন আমি আমার বন্ধুগণ আল্লাহ রাসুর সাল্লাহসাল্লাম আমরা করবো এবারে যে শর্ত গুলো আছে সেগুলো থাকতে হবে দোয়া করেছেন অকাল আল্লাহ তালা বলতেছেন তোমাদের রব বলতেছেন তোমাদের কেটে কেটে কে উনি আসতে ডাকো তাহলে আমি তোমাদের দোয়া কবল করব আমাদের দোয়া কবল করবেন কে আল্লাহ আল্লাহ রয়ে নির্ধারণ করে দেন নাই দুটি ইবাদতের জন্য কোন সময় প্রত্যেকটি এবাদতের জন্য কিন্তু সময় নির্ধারণ আছে পদ্ধতি নির্ধারণ আছে বুঝতে পেরেছেন কিনা দুইটি এবাদতের সময় এবং পদ্ধতি নির্ধারিত একটি এবাদত হচ্ছে জিক্রুল্লাহ আল্লাহর জিকির যেভাবে খুশি যেভাবে করতে পারেন জি আল্লাহযী যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তআলা কুরআনের মধ্যে বলে দিয়েছেন বসে দাঁড়িয়ে শুয়ে যেভাবে খুশি যেভাবে আল্লাহর জিকির করতে পারবেন কিনা পারবেন আল্লাহর জিকির যেভাবে খুশি করতে পারেন এর জন্য উযুর দরকার আছে আল্লাহর জিকিরের জন্য আল্লাহ রব্লুল ওপেন করে দিয়েছেন আল্লাহর বান্দা যাতে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে নিজের তাল্লুকে নিজের সম্পর্ককে মজবুত করতে পারে এজন্য আল্লাহ সুবান ও এটাকে কি করে দিয়েছেন ওপেন করে দিয়েছেন হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের কাছে সবচেয়ে বেশি চান আর শুনানুদের কিতাবেরালাম দোয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ফলে আপনি দেখতে পাবেন অনেকগুলো দোয়া রাসুল সাল্লাম শিক্ষা দিয়েছেন কিন্তু সুনার অনুসরণ যদি আপনি করেন তাহলে দেখবেন দোয়ার মধ্যে রসুল সাল্লা উলিয় সাল্লাম যে পদ্ধতির অনুসরণ করেন সেই পদ্ধতিটি আমাদের অনুসরণ করতে হবে যেখানে রসুল সাল্লাহ সাল্লাম হাত তুলে ধোয়া করেছেন সেখানে হাত তুলে ধোয়া করা শূন্যত আরাফাতের ময়দানে হাত তুলে ধোয়া করা সুনত বুঝতে পেরেছেন মুজদারে ভাই যখন মাসারুলি হারামে যাবেন তখন হাত তুলে করা কি সুনত সাফা পাহাড়ে যখন যাবেন তখন সেখানে হাত তুলে ধোয়া করা কি সূন্যত পাহাড়ে যখন উঠবেন কেবলা হয়ে হাত তুলে করা কি যেখানে রসুল সালাম রসুল সালাম সাল্লাহ তিনি যদি হাত না তুলেন সেখানে আমি হাত তুলবো না বুঝতে পেরেছেন কিনা আমার নবী সাল্লাহ্লাম যেখানে হাত তুলেন নাই সেখানে হাত না তুলেই দোয়া করা হয়েছে শূন্যত সেখানে হাত তুলেটা শূন্যত হবে শুননত হবে না ইমাম নবীর রহমতুল্লাই দোয়ের উপর একটি কিতাব লিখেছেন রবীর কাছে দোয়া করবে হাত তুলে দোয়া করবে বলেন সুভা আল্লাহ বরং আবুদাউদের আটটি হাদিসের মধ্যে স্বাদ করেন তখন আলদার বন্দা আল্লাহ রবুল আলমের কাছে দুই হাত তুলে দোয়া করে দুই হাত তুলে দোয়া করে পদ্ধতি হচ্ছে আল্লাহর বান্ধাগুন আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করবে একক দোয়া করবে রসুল্লাহ সাল্লাহ একক এককভাবে দোয়া করতেন সম্মিলিত সবাইকে নিয়ে রসুল্লাহ সাল্লা ইসলাম দোয়া করেছেন মর্মে সহি মজলিস হতো মজলিসের জন্য একটা দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটি যদি শহীদ এটি শহীদ মুসলামের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যদি কোনো বান্দা এই মজলিসের এই দোয়াটি তাহলে দোয়া করবো আবার আপনার এটা মনে করেন সাইফুল্লাহ ভাই আখেরি মনেজাতটা দিয়ে দেন আমরা চলে যাই ঠিক এরকম চিন্তা করার কোন সুযোগ নেই আখিরি মোনাজাত বলতে কোন জিনিস ইসলামের মধ্যে আখেরি মোনাজাতের অর্থ হচ্ছে আপনি আর এরপরে কোনো মনেজাত করবেন না আসলে কি করবেন কি করবেন না করবেন তো অবশ্যই আমার আল্লাহর কাছে যতদিন আপনি জীবিত আছেন ততদিন পর্যন্ত আমার আল্লাহর কাছে দোয়া করবেন সুতরাং আমার নবী সালামি মোরা করেন নাই সুতরাং আখেরি মনাজ করি না আমরা দোয়া করি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যখন পারি তখন দোয়া করি প্রথমে আমরা সেই দোয়াটি বলবো যে দোয়াটি আসলে উল্লাহ জন্য শিক্ষা দিয়েছেন সেটা কি জানা দরকার আছে কিনা দরকার আছে আমার সাথে বলুন ربنا وبحمدك, وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك আমার বন্ধুগণ এই দোয়া যদি ব্যাখ্যা করি সারা রাত লাগবে কথা আল্লাহ রসুল সাল্লাহাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমি রাত্রীররিয়াদ করছি রব আলমিন মেহরবানি করে যে কথাগুলো আমরা আলোচনা করেছি আমাদের এই কথাগুলো নিজেদের জীবনে আমল করার তফিক দান করুন বলুন আমি আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন বলুন আমি তার এই দুই চোখ আছে কিন্তু দেখবে কিনা যদি আলো না থাকে দেখে না চোখ থাকলে চোখের কোনো কাজ নেই যেহেতু আলো যদি চোখের সামনে না দেওয়া হয় তাহলে দেখা যায় না এই ইসলাম সলাতুলের উপর একটি দোয়া শিক্ষা দিয়েছেন আপনাদের মনে হয় জানা আছে বলবো কিনা আল্লাহ হুমা আল্লাহ এখানে গোটা পৃথিবীর একসাথ করে দিয়েছেন বলেন সবাইকে দিনের উপরে কামান আপনাদের কাছে ক্ষমা চেয়ে যে আসলে আপনাদের অনেক রাত পর্যন্ত কষ্ট দিয়েছি বলুন আলহামদুলিল্লাহ রবিল আলামি অনেক প্রশ্ন আর এই গভীর রাত্রে প্রশ্নের উত্তর না দেওয়াটাই উত্তম হবে আপনাদের আরো কষ্ট হয়ে যাবে এখানে আমরা প্রশ্নের উত্তর শুরু করলাম সেটা দেখি যে রাত দুইটা বেজে যাচ্ছে সুতরাং হ্যাঁ আমার রাত বেশি হয়ে গেছে পশ্চিম উত্তর ইনশা আল্লাহতালা অন্য দিন যদি আমরা আসি পশ্চিম উত্তর দেবো আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে সঠিক এলম দান করুন রবির আলমিন